الذي بلغ رسالة وأدى الأمانة ونسح الأمة وكشف بإذن ربه الغمة وترك على بيضاء ليلها كنعارها لا يزيد عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشال الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام يا قوم الله سبحانه وتعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم من بعد ما جاءهم البينات والالئك لهم عذاب عظيم سمائيতে উপস্থিতি সুরতে আমরা আল্লাহ العالمين এর শুকর গোজার হচ্ছে যে মেহরবানি করে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ আপনার অবশ্যই জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব শেখ অত্যন্ত ছোট্ট এবং গুরুত্বপূর্ণ শেখ দত্ত না সেরেফ নাব্দুল করিম আল আকল লিখা এই কিতাবের উপর দীর্ঘদিন থেকে আমরা আলোচনা শুরু করে আসছি এবং আলোচনা মূলত মানে আমি করছি যে বিভিন্ন সময় নতুন নতুন লোক মানে অংশ গ্রহণ করে থাকেন কিন্তু এই আমরা যেই বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো আকিদার মৌলিক এবং অত্যন্ত জটিল কিছু বিষয় নিয়ে মানে এই ক্ষেত্রে আকিদার প্রাথমিক ফান্ডামেন্টাল যে জ্ঞান আছে সেগুলো থাকা অপরিহার্য মানে যার মানে আকিদার মৌলিক জ্ঞান গুলোই তিনি আমি যখন এই বিষয়গুলো আলোচনা করবো তখন অনেক বিষয় আছে তার কাছে নাও হতে পারে ফলে মানে মানে হতে পারে। আমি আপনারা যারা নতুন আসছেন বা নতুন আসেন আমি বিনীতভাবে অনুরোধ যে যেহেতু মানে প্রাথমিক জ্ঞানগুলো হয়তো অনেকের আকিদার উপর নেই আকিদার মৌলিক যে বইগুলো পড়া দরকার সেগুলো এখন আমরা যে বইটা পড়তেছি এটা হচ্ছে মানে এটা হলো মূলনীতির উপর আমরা আমরা আলোচনত জামাতের আকিদার ক্ষেত্রে যে মূলনীতি আমরা অনুশীলন করব সেই মূলনীতির উপর আলোচনা করতেছি ক্ষেত্রে অনুসরণ করবেন সবাই কি আসলে এই বিষয়ের উপর কি পড়েছেন কিনা বা সবাই পড়া আছে কিনা আর সেটার উপর নির্ভর করতেছে মূলত এই বইয়ের সাথে যেহেতু আমরা এই উপর আলোচনা করছি আমরা এই বইয়ের উপরেই আলোচনা করব। যদি কারোর কনফিউশন তৈরি হয় তিনি পরবর্তী সময় জেনে জন্য চেষ্টা করবেন আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে মানহাজ তালাক্তি ওর্তদ্ এবার আপনার হয়তো মনে করবেন যে কি বলতেছেন এগুলো কঠিন কঠিন কথা বলতেছেন মানহাজ তালাক্তি ও ইস্তদ্াল হচ্ছে আকিদাকে মানে প্রমাণ করার ক্ষেত্রে এবং আকিদা সাব্যস্ত করার ক্ষেত্রে মানে কোন মানে নীতিমালার অনুসরণ করেছে সেই নীতিমালাগুলো কি কি এগুলো আমরা আলোচনা করতেছিলাম দলিল গ্রহণের ক্ষেত্রে এবং দলিল কোন কোন বিষয়ে দলিল হবে কোন জিনিসের উপর নির্ভর করে আকিদারের বিষয়গুলো সাব্যস্ত হবে মানে সেটা কি আমার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হবে না রাসুল উল্লা বক্তব্যের মাধ্যমে কার বক্তব্যের মাধ্যমে কিসের ভিত্তিতে আকিদার বিষয়গুলো সাব্যস্ত হবে মূলত এই মানে মৌলিক পয়েন্টে আমরা কথা বলতেছিলাম প্রথমে আমরা এর মানে আকিদার মূল উৎসগুলো কি হবে সেটি আলোচনা করেছি এরপরে রসল উল্লাহ সাল্লাহ ইসলামের শূন্য ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে সুন্না যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন এই ক্ষেত্রে কি রীতি অনুসরণ করবে সেক্ষেত্রে তাদের মূল গন্তব্যস্থল কি হবে কিভাবে তারা এটাকে গ্রহণ করবে কোরআন এবং হাদিস আমি কোরআনের একটা কথা বুঝলাম আবার আপনি আরেকটা বুঝলেন মানে আরেকজন আরেকটা বুঝলো কোরআনের একই আয়াত থেকে তোমরা নামাজ পড়ো না যখন তোমরা মাতাল হবে মানে তোমরা যখন মানে মাতাল মানে মাতালতার মধ্যে থাকবে তখন তোমরা সালাদ আদায় করবে না এখন এখান থেকে আপনি যে নামাজ পড়াই হারাম একজন বুঝছে নামাজ পড়া যায় তবে মাতাল অবস্থায় যায় আরেকজন বলছে না নামাজ মাতালের থেকে নামাজ আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন তিনটা বোঝার সম্ভাবনা আছে আছে না এখন আসলেই কিভাবে বুঝবো আমরা কোরআন ক্যারিমের আয়াত গুলো কিভাবে বুঝবো তো বলিম তারপর আবার আরেক গ্রুপ বের হয়েছে সুফিরা বুঝেছে ইয়াকিন দ্বারা এখানে বোঝানো হয়েছে যে অন্তরের মধ্যে যারা ইয়াকিন এসে যাবে তার নামাজের কোন প্রয়োজন নেই তার কোনো ইবাদতের প্রয়োজন নেই তাহলে এবার আমরা কিসের ভিত্তিতে মূলত কোরআনে কারিমের এই যে মানে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে এই যে বুঝির মধ্যে তারতম্য তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে সত্যিকার মানে এই জিনিসগুলো সমাধান নেবে সেটা আমরা আলোচনা করেছি কিন্তু মানে এই ক্ষেত্রে অন্যতম একটি মূলনীতি হচ্ছে যখনই মানে বিবাদ তৈরি হবে সেক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহ এবং তার রাসুলের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের ক্ষেত্রে তো আমার পেশায় মুখে বলছে এখন আল্লাহ তার আসুল যেদিকেই যান আরেকজন আসতে বলছেন না আমাদের আবার আল্লাহ নিয়ে এসেছেন ঠিক না সেই ক্ষেত্রে করেছি আপনাদের যারা গ্রহণ করেছেন তারা বলতে পারবেন সেটা হলো একটা হচ্ছে না সুস্পষ্ট ওহিন মানে বার্তা নির্দেশনা অহীন সুস্পষ্ট নির্দেশনা আরেকটা হচ্ছে আপনার বিবেক বিবেকের বিবেচনা এখন বিবেকের বিবেচনা আর আলোচনা হয়েছে সেটি হচ্ছে মানে করে মোবাইল গুলোই করবেন শরীয়তের কিছু পরিভাষা আছে শরীরতে কিছু শব্দ আছে মানে কিছু মানে শরীয় কিছু শব্দকে মানে ব্যবহার করেছে যেগুলো একটা অর্থ আছে এবং এটা মূল আছে এবং পরিভাষা আছে এখন এই পরিভাষা কখন আমরা এই পরিভাষাটা গ্রহণ করব। কখন আমাদের জন্য এই পরিভাষা বর্জন করা যাবে কোন নীতির ভিত্তিতে আলোচনা করবে এই শব্দগুলো ব্যবহার করবে সেখানে আমরা আলোচনা করেছি সেখানে কয়েকটি কথা আমি আলোচনা করেছি সেখানে লাস্টে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম যেখানে গিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে কিছু কিছু শব্দ আছে কিছু কিছু পরিভাষা আছে যেই পরিভাষাগুলো মুজমেলা মানে বিস্তারিত এখানে বুঝা যায় না অস্পষ্ট হয়েছে সংক্ষিপ্ত অত্যন্ত সংক্ষিপ্ত কিছু পরিভাষা আছে অস্পষ্ট সবাব এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে মানে ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে এখন এই শব্দের ক্ষেত্রে আহ সুনতল জামাতের অবস্থান কি যেমন উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তোর মধ্যে একটি শব্দ হচ্ছে যেমন খোদা শব্দ এটি কি আল্লাহ হবুল আলমিনের নাম নাকি আল্লাহ হব্বুল আলমিনের নাম নয় আমরা এই বিষয় নিয়ে মনে হয় আপনাদের খেয়াল আছে আমি আলোচনা করেছি যে মানে এখন এটা সম্ভাবনা আছে সহি ভুলও হতে পারে সহি হতে পারে ভুলও হতে পারে কেন খোদা যে শব্দের যে অর্থ বহন করে থাকে মূলত আল্লাহ হব্বুল আলমিনের নাম সেই অর্থে এটা প্রয়োগ করা বৈধ নয় প্রয়োগ করা বৈধ নয় এই এটা এটার সম্ভাবনা আছে মানে ভুল হওয়ার আবার একদিক থেকে সম্ভাবনা আছে এটা শুদ্ধ হওয়ার জন্য যেহেতু আল্লাহ আব্দুল এমন সত্তা যে সত্তার অস্তিত্ব মানে অস্তিত্ব অন্যই হয়েছে এই অস্তিত্বের জন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি বা কেউ তার অস্তিত্বে মানে অস্তিত্বে আসার জন্য সহযোগিতা করে নি বা অস্তিত্ব আসার জন্য কারো প্রচেষ্টা দরকার হয়নি এই অর্থে হয়তো সম্ভাবনা রয়েছে শুদ্ধ হওয়ারও কিন্তু আলোচনার জামাত এই ধরনের মুজমাল অথবা এই ধরনের সম্ভাবনাময় শব্দ যেটা শুদ্ধ পারে এই ধরনের শব্দের ক্ষেত্রে আলোচনতার জামাত অনুসরণ করেছেন সেটা আমরা বলেছি যে আলোচনার জামাত এই ক্ষেত্রে মানে সত্যিকার মূলনীতি হচ্ছে যে শব্দের সঠিক অর্থ কি কোন ক্ষেত্রে এই শব্দ প্রয়োগ করা হচ্ছে যদি এটি সম্ভাবনা থাকে যে নিশ্চিত সবাব হওয়ার সঠিক হওয়ার তাহলে যেমন উদাহরণ দিয়ে আমি আলোচনা করেছিলাম আজকের আট নম্বর যে পয়েন্টটি আহলুসুন্দর জামাতের আকিদার ক্ষেত্রে আকিদার দলিল গ্রহণের ক্ষেত্রে আহলুসুন্দল জামাত যে মূলনীতির গুলো করেছেন সেই মূলনীতির আট নম্বর মূলনীতি হচ্ছে হচ্ছে রসুল সাল্লা আর কারোর জন্য ইসমত কি জিনিস ইসমত ইসমত হচ্ছে মানে কোন ধরনের গুনা এবং পাপ থেকে নিঃক্লুশ হওয়া মুক্ত হওয়া নিষ্প হওয়া মানে পাপ মুক্ত হওয়া পাপ থেকে মুক্ত হওয়া অপরাধ থেকে অন্যায় থেকে পাপ থেকে মুক্ত হওয়াকে ইস্মত বলা হয় থাকে তাহলে এই আকৃতার প্রথম কথা হচ্ছে প্রথম বক্তব্য হচ্ছে ইস্মত কার জন্য সাব্যস্ত হয়েছে রসুলের জন্য সাব্যস্ত হয়েছে রসুলের জন্য ইস্মত সাব্যস্ত হয়েছে এটা হল মূলনীতি আমরা বলছি তারপরে বিস্তারিত আলোচনায় আসব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়াল উন্মি মজমুয়ালিজমু ইহা মা মিনাল মাতুম মিনাল ইস্তিমা বরায় এরপর বলা হচ্ছে গোটা উম্মা সামগ্রিক ভাবে কি মেজমুহ মানে সামগ্রিক ভাবে উম্মাতে কোন মানে একজন একজন লোক নয় বাই পার্সন নয় একজন একজন নয় বরং গোটা উম্মা সামগ্রিক ভাবে মা এটি নিষ্পাত বা অপরাধ মুক্ত এমন মিনাল ইজতিমা ধরায় কোন ধরনের বিভ্রান্তির উপর একমত হতে পারে না উম্মা রসম উল্লাহম হাদিসের মাধ্যমে আলোচনা তোর জামাত এই দলিল নিয়েছেন কোন অবস্থাতে কখনো বিভ্রান্তির উপর একমত হবে না কোন বিষয়ে যদি গোটা উম্মদ একমত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অভ্যস্ততা নয় এটা মেদাত নয় এটা বিভ্রান্তি নয় গোটা উম্মাদ যদি কোনো বিষয়ে একমত হয়ে যায় কিন্তু উম্মাত একমত হয়নি আসুন এটা হলো দ্বিতীয় পয়েন্ট তাহলে প্রথম পয়েন্ট হল ইসমত কার জন্য সাব্যস্ত হয়েছে তার উল্লাসের জন্য দ্বিতীয় পয়েন্টটা হলো উম্মতে ইসমত সাব্যস্ত হয়েছে কিন্তু উম্মাতের গোটা উন্মাতের সামগ্রিক তাদের জন্য ইসম সাব্যস্ত হয়েছে তাদের জন্য সামগ্রিক ভাবে সাব্যস্ত হয়েছে মানে ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক ভাবে কোন ব্যক্তির জন্য বা কোন দলের জন্য কোনো ধরনের ইস্মত সাব্যস্ত হয় বুঝাতে পারলাম কিনা এই বিষয়টি এবার আসুন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত ভাবে কোন ব্যক্তির জন্য অথবা কোন দলের জন্য অথবা কোন সুনির্দিষ্ট গ্রুপের জন্য অথবা কোন সুনির্দিষ্ট মনোরুদ্দিন কারোর জন্য মূলত ইস্মত কি হয়নি সাব্যস্ত হয়নি কারোর জন্য যে তিনি অপরাধ অথবা নিষ্পাত মানে মাসুরুম এটা সাব্যস্ত হয়নি কারোর জন্য এটি সাব্যস্ত হয়নি এরপরে আসছে যে وَمَا اخْتَلَفَ فيه الْأَئِمَّةُ وغيرهم فَمَرْجِعُهُ إِلَى الكتاب وَالسُنَّةِ هذا يبقى بره يوجد منه كيسي كيسي بشي آتشه جي بشي يقولون مجده امام دهر اتبا غبشد دهر اتبا بجتهد دهر اتبا যারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করেছেন তাদের যদি কোন একটা বিষয় নিয়ে এখতলাফ হয় মত তৈরি হয় এই এদের পার্থক্যের ক্ষেত্রে সুন্না কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস ফমাকিদ্ কুবিল যার উপর দলিল আছে মানে যেটা দলিল সাপোর্ট করে থাকে যেটাকে দলিল সমর্থন করে থাকে কুবিল সেটা গ্রহণযোগ্য হবে এমন হয় না। ইসলামের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য শুদ্ধ নয় যদিও তাজারা বলেছে যদিও রাফেজিরা বলেছে মানে যে না দুইটা মতেই হতে পারে ইসলাম নেগেটিভ কোন বিষয়ে मानी मत के कख समर्थन करना रत दिन मानी शुद्ध हार बुजे कहीं आजार दिन अथवा यमु शनिवार शुद्ध हार समना आज है इसलमटी दुट्टी मत जदिता दुटा शुद्ध हवारामान्यतम सूझ नहीं कहते हैं একটা আরেকটার সাথে সহায়ক অথবা এই এই মতটুকু এই মতের বিপরীত নয় এই মত এবং এই মত দুটা মতেই মূলত মানে মূল বক্তব্যকে সাপোর্ট করছে মূল বক্তব্যকে সাপোর্ট করছে এবং সেটা একটা মতেই বুঝায় যেমন সলাতির নীতিরের সলাতের ব্যাপারে কয়টা সুরত আসল উল্লাহম থেকে এসেছে আসল উল্লাহামকে ষাটটি সুরত আদিচের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই ষাটটি সুরতে যে কোনো অবস্থায় যদি কোনো ব্যক্তি মিতিরের সলাত আদায় করে তার সলাপ হয়ে যাবে এখানে মানে এখতলাফ আসেনি মানে এখানে আসেনি বুঝে আসছে এখানে যে সুরত এসেছে একটা আরেকটার সাথে সহায়ক অথবা একটা আরেকটার জন্য মানে মানে কমপ্লিমেন্টারি বা পরিপূর্ণতা দানকারী এজন্য শিক্ষার্থী কোনো ধরনের মানে কন্ট্রাডিকশন নেই কোনো ধরনের নিমত নেই বৈবরীত্য নেই আট নম্বর এই বৈশিষ্ট্য তো আমরা আলোচনা করলাম প্রথম আলোচনাটা আসছে সুনির্দিষ্ট ভাবে এসমথ সাব্যস্ত হয়নি যত বড় কুতুব হোক না কেন অথবা যত বড় অলি বা অন্য কিছু হোক না কেন এটা আমরা বুঝতে পারলাম তিনটি পয়েন্টের মধ্যে এবার আমরা যে বিষয়টি নিয়ে মানে কথা বলবো সেটা হচ্ছে আমরা আসবো প্রথমে আসবো যে এসমত রাসুল উল্লাহ রাসুলদের জন্য রাসুলের জন্য সাব্যস্ত হয়েছে এটা আলোচনা জামাতে বিশ্বাস করে থাকেন এবং এটা হচ্ছে মূল কথা যেহেতু তারা কারো তৌহিদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন এবং তৌহিদের এই দাওয়াত নিয়ে তারা আল্লাহ রব আলের পক্ষ থেকে তাবলিগের জন্য নির্দেশিত হয়েছে তাবলিগ করার জন্য নির্দেশিত হয়েছেন তাবলিগ করার জন্য আবার বলতে কি জানেন মনে করছে ওই যে মানে এই এই তাবলিক বুঝাচ্ছি না তাবলিক শব্দ সাবধিক করতে হচ্ছে কি দাওয়াত পৌঁছানো তাবলিক শব্দ সাবধিক করতে হচ্ছে পৌঁছানো তারা যেহেতু আল্লাহ হাব্বুল আরামিনের পক্ষ থেকে এই দাওয়াতি কাজ করেছেন এই কারণে অগস্য ভান তারা তাদের এই যে মানে তাদেরকে অপরাধ মুক্ত রাখা এই ক্ষেত্রে এটি আল্লাহ হবুল একটা অন্যতম দায়িত্ব নিয়েছেন অন্যথায় যদি এই সম্ভাবনা থেকে যেত অন্যায় করেন থেকে যেত ঠিক আছে কিনা এই সম্ভাবনা থেকে যেত এই সম্ভাবনা থেকে নবী এবং রাসুলদেরকে মাসুম করার জন্য এই সম্ভাবনা থেকে তাদেরকে নিষ্ক্রুষ করার জন্য এবং তাদের উপরে কোন অবস্থায় এই ধরনের বা এই ধরনের অপবাদ যাদের করা না হয় তাদেরকে এই ধরনের কোন তহমতার দিকে সম্পর্কিত করা না হয় এই জন্য মূলত আল্লাহ হবুল আলমিন তাদেরকে যেমনি ভাবে মাধ্যমে সমৃদ্ধ করেছেন তেমনি তাদেরকে তবলিগের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ হব্বুল আলমিন তাদেরকে নিষ্পাপ করেছেন দাওয়াতের ক্ষেত্রে তাদেরকে নিষ্পাপ করেছেন আল্লাহ সুবাহ উনব্বই নম্বর আত্ম করেন উড়া ইকাল अल्लाहबीन कल्लेख करके समृद्ध कर सबके कितबा सबा कितब दे जितबाई बुजा क्या नबी नहीं अनुसारी छे বুঝে আসছে কোন নবী ছিলেন নেই যিনি কি যাবের অনুসারী ছিলেন না প্রথম মধ্যে আপনাদেরকে মাছারা জিজ্ঞেস করে আপনাদেরকে এলিম নিতে চাই সেটা হচ্ছে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য আছে কিনা এই মুরুবী কি ঠিক আছে কিনা এই বক্তব্য কেউ করতেছেন উনি যেটা বলছেন একমত হয়ে এই যে দিমত করতেছেন দি এই যে রেগে যাচ্ছে এবার দেখছেন তারপরে এরকম মত তো অনেকে আছে মত এত মত আলোচনা কল রয়েছে একটা দুইটা নয় সাতটা কল রয়েছে এটা আলোচনা করলে আজকের ক্লাস হবে না আজকের ক্লাস শেষ হয়ে যাবে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না এবং মধ্যে পার্থক্য বলে দিচ্ছি কিন্তু কিতাব নাও থাকতে পারে বুঝতে পারছি কিতাব থাকতে পারে তার কাছে কিতাব নাও থাকতে পারে কিন্তু কোন একটা কম কাছে তাকে প্রেরণ করেছেন আর নবী হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ আব্বুল আলমিন করেছেন যে তোমাকে নবোধ দেয়া হয়েছে অনুসরণ করতে পারেন অথবা মানে পূর্ববর্তী কিতাবের অনুসরণ করেছেন কিন্তু তাকে ওহি দেওয়া হয়েছে নবুরতের এবং নবতের স্টেজটা হচ্ছে মানে প্রাথমিক স্টেজ এটা হচ্ছে বেসিক এটা হলো মূল স্টেজ এই জন্য যদি নট করে হয় তাহলে আর রাসুল আসার সম্ভাবনা নেই পুরানি কেরিমন্ত আর প্রশ্ন সেখানে আসবে না আচ্ছা দেখ সেদিকে আলোচনার সময় নেই এখন আসুন যেটা সেটা হলো নবীদের কাজ আলমিন এভাবে সমৃদ্ধ করেছেন আমরা এখানে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো এসমতের ক্ষেত্রে নবী এবং রসুলদের ক্ষেত্রে দুটি অবস্থা রয়েছে প্রথম অবস্থা হচ্ছে আল এসমাতুফি তদলিচারের ক্ষেত্রে শরীর বিধানগুলো মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে এগুলোর দাওয়াতের ক্ষেত্রে নবীদের আসমত এটা হল প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে আল এসমাত আখতাহ বা মানবিক দিক থেকে নবীরা কিন্তু মানুষ ছিলেন সমস্ত নবী মানুষ ছিলেন কোন নবী নুরের তৈরি ফেরেস্তা ছিলেন না অথবা কোন জিন এই ধরনের ছিলেন না অথবা নবীরা ভিন্ন কোন সৃষ্টি মানুষ নয় জিনেষ্টা নয় ছিলেন না নবীরা সবাই মানুষ ছিলেন নবীরা সবাই আদম সন্তান ছিলেন এবং মানুষ ছিলেন এই জন্য মানুষ হিসেবে মানবিক দিক থেকে মানবিক দুর্বলতার কারণে নবীদের যে সমস্ত ভুল রয়েছে এই বুলের ক্ষেত্রে স্মত নিয়ে কথা বলবো ঠিক আছে তাহলে দুটি পয়েন্ট আমাদের আলোচনা আসবে প্রথম পয়েন্টটি আসল প্রথম পয়েন্টটি হচ্ছে নবী এবং রেসুলগ দাওয়াতের ক্ষেত্রে সমস্ত ওলামায়ে মের ঐক্যমতে দাওয়াতের ক্ষেত্রে তারা মাসুম নিষ্পাপ ছিলেন দাওয়াতের ক্ষেত্রে তারা মাসুম নিষ্প ছিলেন কারণ দাওয়াত আল্লাহির মাধ্যমে আল্লাহ আলমের পক্ষ থেকে অহির মাধ্যমে এসেছে এখন যদি অহির মাধ্যমে যে দাওয়াত এসেছে সেটাকে যদি নবী এবং রাসুমদের ক্ষেত্রে আমরা যদি বলি যে মানে নবীরা মাসুম নয় নিষ্পাপ নয় তাহলে দাওয়াতটা সন্দেহজনক হয়ে যাবে দাওয়াতের বক্তব্য কি হয়ে যাবে সন্দেহজনক হয়ে যাবে এবং এই ক্ষেত্রে শুধু মাসুম দিলেন তা নয় বরং নবী এবং রাসুলগণ আল্লাহ হবুল আলমের পক্ষ থেকে যা তাদেরকে অহির হয়েছে সামান্যতম কোন ওহির কোনো কিছু নিজেদের পক্ষ থেকে গোপন করেননি মানে তিরিশ হাজার প্রকাশ্যে বলিয়ে গেছেন আর ষাট গোপন করে দিয়ে গেছেন না এই বিশ্বাস করারও কোন সুযোগ নেই নবী এবং রাসুলগণ কোনো কিছুই গোপন করেননি শুধু গোপন করেন তা নয় বরং নিজেদের পক্ষ থেকে তারা কোনো কিছু বৃদ্ধিও করেনি আল্লাহ তারা বলছেন বাসুয় সালাত সেখানে কোন নবীক্তা আল্লাহ বলতে পারেন্দেশনা করতে না এটি সাব্যস্ত হয়নি মধ্যে মাহমুদ রসুলামকে লক্ষ্য করে বলছেন আপনার কাছে যা পৌঁছানো হয়েছে যা নাজিল করা হয়েছে তা আপনি দিন আল্লাহ রাহবুল আলমিন সমস্ত মানুষ থেকে আপনাকে মানে কি করবেন রক্ষা করবেন এসমতের আরেকটি অর্থ হচ্ছে রক্ষা করা এখানে ইসমতের অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলমিন রক্ষা করবেন ফসিলাম যেমতের মাধ্যমেলা সাল্লামকে আল্লাহ সব তারা মৃত্যু পর্যন্ত সমস্ত দুঃশ্মনের কাছ থেকে রসুল্লাহমকে হেফাজত করেছেন এটা আল্লাহ রবুল্লা আলমিন আলোই বলে দিয়েছেন যে মানুষের ভয় করা সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই কি করবেন রক্ষা করবেন হেফাজত করবেন এবং সেটি করেছেন আল্লাহ আল্ হাকার সাতচল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর রায়ের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ সুবাহ বিষয় জানিয়ে দিয়েছেন এখানে কোন ধরনের করে নাই একেবারে স্পষ্ট কথা রসুলাম আল্লাহর উপর বৃথারোপ করবে আল্লাহ রবিনের পক্ষ থেকে কিছু বানামট করে দেবে আর সেটা হাদিস হিসেবে চলে যাবে এটি একটি বাড়ি অকল্পনীয় বিষয় এই বিশ্বাস আহ জামাতের বিশ্বাসের পরিপন্থী বিশ্বাস এই জন্য বলে দিচ্ছেন যদি কোন মিথ্যা কথা আমাদের নামে চালিয়ে দেয় তিনি যদি আমাদের নামে কোনো কথা আমাদের বিপক্ষে মিথ্যা কোনো বক্তব্য যদি চালিয়ে দেন হুলিন তার ডান হাত চেপে ধরবো আল্লাহ বলেছেন আমরা তার ডান হাত চেপে ধরবো সুম্মাকাটা নামিন এরপর তার রেটে দিবো তার পক্ষ থেকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে এমন সাহস নেই এই কাজ করার জন্য সুতরাং রসুল এই ধরনের কোন কাজ ধৃষ্টতা পোষণ করেছেন এই আকৃদা করার এই চিন্তা করার সুযোগ নেই ক্ষেত্রে হির ক্ষেত্রে সামান্যতম বৃদ্ধিও করেননি সামান্যতম রসুল পমতিও করেনি যা রসুলের কাছে তাহলে আমাদের জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এর উপর ভিত্তি করে রসুল সালাম দিনের ব্যাপারে অহিল ব্যাপারে এবং রাসুল উল্লা সাল্লাহ আসলে এই ধরনের কোনো কিছু করেন সামান্য বিষয়ে বা বেশি বিষয় অথবা বড় বিষয় কোন ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল্লাহাম এই ধরনের কোন বরং আল্লাহবুল আলমীর পক্ষ থেকে সাল্লাহসাল্লাম সার্বক্ষণিক ভাবেই এই ক্ষেত্রে অপরাধ মুক্ত ছিলেন এই ক্ষেত্রে অপরাধ মুক্ত ছিলেন সার্বক্ষণিক ভাবে আল্লাহবুল পক্ষ থেকে হেফাজত সংরক্ষিত ছিলেন তাকে কোন মানে শৈতান এসে কোরআনের মধ্যে কোন জিনিস ঢুকিয়ে দিয়েছে এ ধরনের চিন্তা করার সুযোগ আছে কিনা যে হতে পারে যে রসুল যখন হচ্ছিল এসে ঢুকিয়ে মানে কিছু কথা ঢুকিয়ে দিয়েছে মানে এ ধরনের বক্তব্য মুসলিম উম্মার বিভ্রান্ত একটা গ্রুপ আছে যারা মনে করে থাকেন যে যখন ওহি তার কাছে হচ্ছিল ওহির অবতীর্ণ হওয়ার সময় বিভিন্ন সময় শয়তান এসে পরিচিত করার কারণে মাঝে মাঝে ঢুকিয়ে দিয়েছে ওহির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই আকিদা পোষণ করার কোন সুযোগ নেই এবং আহ জামাতের আকিদা হচ্ছে এই ক্ষেত্রে তিনি কখনো ভুল করেননি শেখ মিনবাজার ফতোহার আহ ছয় নম্বর খন্ডে তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আই এই ব্যাপারে ঐক্যের মধ্যে পৌঁছেছে এমনকি শিয়ারা এমনকি শিয়ারাও সিয়ারাও এই জন্য সামনে আকিদার মধ্যে সামনে কথা আসতেছে সামনে কিছু কথা আসতেছে এই প্রসঙ্গে এই কথা বললাম যে শিয়ারাও এই বিশ্বাস পোষণ করে যে সমস্ত নবী এমন বিশেষ করে মোহাম্মদ আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে ছিলেন আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে যে বিভ করেছেন যে দিনের দাওয়াত করেছেন এই দাবাতের ক্ষেত্রে তারা কোন জিনিস নিজেদের পক্ষ থেকে বলেননি এবং সব ক্ষেত্রে তারা মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন আয়তের মাধ্যমে সেটা সাব্যত হয়েছে তিনি যা বক্তব্য দিতেন সব ওহি ছিল এরপরে তিনি বলেন ককাত্মা রেসার দায়িত্ব সেগুলো কিন্তু তাদের কেয়াল নেই এসেছে ওহী আসার সময় আল্লাহ রবীন্দিন কিছু কিছু জিনিসকে নাস্ক করেছেন কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাহতে বলেছেন যে কিছু জিনিস আছে কুরআনের আমি সে বলেই দিই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন মানে এটা ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন ওহী থেকে কি বলেছেন তুলে নিয়েছেন ফলে রাসূল বলেই গিয়েছেন ও কা তাকাফাল্লাহু আযজা ওয়া জাল্লা লিরসুলেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন ইয়াকলাহু ওয়া লা ইয়ানসা এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে রাসূলকে আল্লাহ তালাই পড়াবেন পড়ানোর দায়িত্ব অন্য কারণে এবং রাসুল এই পড়ানোর পরে রাসুল ভুলে যাবে না এটা আল্লাহ রবীন্দ্র জিম্মা দারি নিয়েছেন কোরআন একাডেমির মধ্যে উকা অচিনে আমি আপনাকে আমরা আপনাকে শিক্ষা দিব আপনাকে বলাবো ফ্যালা তেনসা আপনি না তাহলে আপনি আর ভুলবেন না ইল্লা মায়া তবে আল্লাহ যেটা চাইবে সেটা ভুলে যাবেন তাহলে কিন্তু কিছু জিনিস আল্লাহ আবুল আলম নিজের জন্য রেখে দিয়েছেন বলছেন যেটি আল্লাহ আব্বুল আলম চাইবেন সেটি বলে যাবেন কোরআন এ সম্পর্কে আল্লাহ সুলাল কিয়াম নম্বর আতের মধ্যে এসাদ করেন এই কোরআন আমাদের উপরই জাম আহু আকুরা এটা আপনাকে মানে একসাথ করে দেয়া একত্রিত করে দেওয়া সংরক্ষিত করে দেওয়ার দায়িত্ব আমাদের উপর আল্লাহ তারা বলতেছেন ওরপর আহ এবং এটা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপর দুইটা দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ হব্বুল আলমিন নিয়েছেন সুতরাং আল্লাহবুল আলমিন এই পড়িয়ে দিয়েছেন এবং সেভাবে সাল্লাম এই কাজটুকু করেছেন আমরা বলেছি যে বিকের ক্ষেত্রে সমস্ত নবী এবং রসুলগণ মাসুম ছিলেন তারা এটা স্পষ্ট হলো ঠিক আছে এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসতেছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানবিক দিক থেকে মানুষ যেহেতু দুর্বল মানবিক দিক থেকে নবী এবং রাসুলগণ মানে তাদের তারা কি একেবারেই নিষ্পাপ ছিলেন একেবারেই মাসুন ছিলেন একেবারেই বেকুসুর ছিলেন নাকি তাদের আসলে কিছু কুসুর অথবা কিছু প্রতিবিচ্ছুটি হয় এখানে তিনটি পয়েন্টে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে কবিরা গুন ক্ষেত্রে নবী এবং রাসুলগণ আদৌকে কবিরা গুনা করেছেন কিনা নবী এবং রাসুলের কাছ থেকে হয় না বা সংগঠিত হয় না নবী এবং রাসুলগন কবিরা গুনায় লিপ্ত হন না এর কবিরা গুণা থেকে তারা মাসুম নিষ্পা নবুয়তের আগে হোক অথবা নবুয়তের পরে হোক এই মাস মধ্যে একটু এখতলাফ রয়েছে আহেলসুল ক্রান্তের মধ্যে একদম লোক বলেছেন যে ব্যসতের আগে মানে নবী হিসেবে অথবা রসুল হিসেবে প্রেরিত হওয়ার আগে একটু এখতলাফ রয়েছে কেউ কেউ বলেছেন যে হতে পারে তাদের কাছ থেকে মানবিক কারণে কবিরাগুলা হতে পারে কিন্তু আহলুসুলতল জামাতের মূল আকিদা হচ্ছে যে নবুয়তের আগে অথবা পরে কোন অবস্থাতে কোন নবী এবং রসুল কোন ধরনের কবিরা গুনায় লিপ্ত হতে পারে না কোন ধরনের কবিরা তাদের পক্ষ থেকে সংগঠিত হতে পারে না কোন ধরনের তাদের পক্ষ থেকে সংগঠিত হতে পারে না এই ব্যাপারে শেখুল মাজু চতুর্থ খন্ডের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলেন মজমুল ফতোয়ার তিনশো নম্বর চতুর্থ খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় বলেন যে নবীন কবিরা গুনা থেকে আসুনা গুনা থেকে নয় কবিরা গুনা থেকে গুনা থেকে নয় এই বক্তব্য টুকু অধিকাংশ বক্তব্য হচ্ছে এটি এবং সমস্ত ফেরকা ইসলামের নামে যত ফেরকা আছে এই ফেরকাদের বক্তব্য কিন্তু এটাই সবাই একই মত হাদিস اهل الحديث اهل التفصيل فقهاء شبر مكتوب ايتاي بل لم ميون عن السلف والائمه والصحابه والتابعين وتابعينهم الا ما يوافق هذا القول شخلیستم متمی رحمۃ اللہ علیہ বলেন যে তাবিদের পক্ষ থেকে আইমাতুল মুসালাহিনের পক্ষ থেকে সাহাবীদের পক্ষ থেকে পরবর্তী যুগের তাবে তাবিদের পক্ষ থেকে আর পক্ষ থেকে কোন ধরনের বিপরীত কোন অভিমত এই ক্ষেত্রে পাওয়া যায়নি যে কুবীরা থেকে নবীগণ মাসুম নন সুতরাং আমাদেরকে তাদের সাব্যস্ত হয়েছে সেটি নবগত আগেও হতে পারে নবগতের পরেও হতে পারে দ্বিতীয় যে পয়েন্ট দ্বিতীয় যে বাচ্চারা সেটা হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে যে বিষয়গুলো রেসারত এবং অহির সাথে সম্পৃক্ত নয় যে বিষয়গুলো রেসারত এবং অহির সাথে সম্পৃক্ত নয় এমনি কবিরা গুণা নয় কবিরা গুণার পর্যায়ে নয় সগিরা গুণা বা গুণার বিষয় বা ভুলের বিষয় এই সমস্ত ক্ষেত্রে ছোট গুড়া যেগুলো আছে ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে এগুলো নবীদের থেকে হতে পারে এটি তাদের কারো কারো পক্ষ থেকে হয়েছে কখনো কখনো নবীদের থেকে এ ধরনের বিষয় হয়েছে إذا হচ্ছে এই কারণেই অধিকাংশ আহলুল ইলম উলামায়ে کرام এই ব্যাপারে এই মত দিয়েছেন যে анনহুম গাইরু মা'সুমিনা মিনহা সগিরা গুনাহ থেকে তারা মা'সুম নন সগিরা গুনাহ থেকে তারা কি নন মা'সুম নন সগিরা গুনাহ তাদের হতে পারে ওই কিন্তু ওয়াইজা ওয়াকাত মিনহুম যদি সগিরা গুনাহ হয় ফা ইননহুম লা ইয়াকরুন আয়াইহ সগিরা গুনাহ উপর তাদেরকে এর উপর তাদেরকে আল্লাহ রবুল আলমিন মানে তাদেরকে স্থায়ী করেন না অথবা এটা কন্টিনিউ আল্লাহ মিনহা আর এই কারণেই তারা তহবা করে সেখান থেকে ফিরে আসেন সুতরাং এ ধরনের কোন সবিরা যদি কোনো কারণে কোন নবী এবং সুরের কাছ থেকে যায় তাহলে আল্লাহ রব্বুল তাকে সতর্ক করবেন সতর্ক করার পর তিনি তহবা করে থেকে ফিরে আসেন তিনি সেখান থেকে নিজেকে মুক্ত করেন কোনো অবস্থায় এই গুণানির উপর অথবা কোন ধরনের অন্যায়ের উপর কোন নবী এবং রসুল কে আল্লাহ আলমিনশীল করেন না অথবা কন্টিনিউ করেন না তারা এদের উপর নিয়মিত তারা থাকেন না সৌগিরা গুনার বিষয়ে ওরামাই কালামের দুটি অভিমত রয়েছে একদম ওরামাই কালাম এটি হালুসুন তোর জামাতের বক্তব্য সেটি বলেছেন যে সৌগিরা গুণা হতে পারে কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রাফেদারা রাফেদা কারা জানেন তো কারা রাফেতা কারা শিয়ারা শিয়ারা সবচেয়ে বেশি করেছে নবী এবং রাসুলগনাদের ইঙ্গিত এবং রাসুলগণ পরিপূর্ণ রূপে মাসুম তাদের কোন ধরনের গুণা কোন ধরনের অন্যায় তাদের হওয়ার কোন ধরনের স্কোপ নেই এবং এই আকৃতা আমাদের দেশে একদম লামাই গেলাম এটাকে সবচেয়ে বেশি লুফে নিয়েছে এবং এক ধরনের মনে করেন যে নবী এবং রেসুল মানে তাদের কোন ধরনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে যেগুলো অভির সাথে সম্পৃক্ত নয় যেগুলো রেসারতের সাথে সম্পৃক্ত নয় এই সমস্ত ক্ষেত্রে নবী এবং রেসুরের কি হতে পারে নবী রেসার রাসুলের কোনো ধরনের ছোটখাটো গুড়া ত্রুটি হতে পারে এবং কোনো ধরনের গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ভুলগুলো আল্লাহ তারা তাদেরকে খুব মানে বিশ্বাস হচ্ছে যে নবী এবং রাসুলরা যদি গুমাকে মেনে নেই মানবিক কারণে তাহলে আমরা যাদেরকে ইমান মেনে নিয়েছি তাহলে তাদেরও মেনে নিতে হবে বুঝে আসছে না। কিন্তু তারা মনে করে যেহেতু নবী এবং রাসুল মাসুম সেই অর্থে আমাদের সমস্ত ইমামগণ মাহুম বুঝতে পারছে সমস্ত মহাল অসম্ভব ইম্পসিবল কবিল হতে পারবে না যেমন বর্তমান আছে যে আয়াল খামিনী যে আছে ঠিক আছে সে হচ্ছে এবং বর্তমানে ইমাম তার পক্ষ থেকে কোনো ধরনের তাদের কাছে তাদের বক্তব্য হচ্ছে তাদের ইমাম এমন এক মর্যাদা আছে যে মর্যাদায় আল্লাহ তাদের মধ্যে না। তারা এই ইমামের সমস্ত ভুল মনে করেন যে এগুলো ওয়াহি এবং এগুলো নির্ভুল এই কারণে তারা নবীদের মানে এবং নবীদের যদি এটা সাব্যস্ত করতে যায় আমি সুতরা যেটা সাব্যস্ত করেছে নবীদের মানবিক কারণে কিছু ত্রুটি বিচ্ছুটি হয়ে যেতে পারে কিছু ছোট গুণা হয়ে যেতে পারে ঠিক না এটা যদি সাব্যস্ত করা হয়ে থাকে তাহলে বুঝে আসছে কিনা ইমামের ভুল সাব্যস্ত করতে হবে এই জন্য তারা বলেছে না নবীরা মাসুমুনা মুথুলা কান একেবারেই কোনো ধরনের শর্ত মর্তনের ছবিটা গুণাটুনা কিচ্ছু নেই সব নবীরা মাসুম যাতে করে তারা নিজেদের ইমামদের এই মাসুম হওয়াটা নিষ্পাপ হওয়াটা অথবা নিরাপরাধ হওয়াটা সাব্যস্ত করতে পারে আমরা বলেছি যে নবীদের পক্ষ থেকে ছোট ছোট মানে ইস্তেহাদ করে তথা আমি বলার সুযোগ নেই যে নবী এবং রাসুলের গুণ হতে পারে এই কথা বলার সুযোগ আছে কিনা আদৌ কোন সুযোগ নেই এর কারণ কি কারণ হচ্ছে নবী এবং রাসুলের মানে এই যে মানে ছোট মুনায় এগুলো যখন সাব্যস্ত করা হবে তখন নবী এবং রসুল যে আল্লাহ হকবুল আলমীর পক্ষ থেকে মনোনীত এবং তারা যে মানুষ ছিলেন তারা যে মানুষ ছিলেন এই জিনিসটুকু মানে সাব্যস্ত হয়ে হলো প্রমাণিত হলো অন্যথা তাদেরকে মানুষ সাব্যস্ত করার সুযোগ থাকবে না তারা মানবিক দুর্বলতা থেকে তাদেরকে উদ্ধি মনে করা হবে মানবিক দুর্বলতা থেকে তাদের উদ্ধি মনে করা হবে এবং একদম সেটাই মনে করতেছেন রাসুলকে মুনর তৈরি মনে করেন এবং রাসুলকে মনে করেন রাসুল ভিন্ন জিনিস রাসুল ভিন্ন একটা জিনিস মানুষ না এবং কেউ কেউ বলেন তো অতি মানব মানে মানবই তিনি মানে স্বীকার করেন না তার রাসুলস মানুষ ছিলেন এটাই স্বীকার করেন না তারা রাসুলকে অতি মানব হিসেবে মনে করেন এবং সেভাবে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেন এটি মূলত বা আহতল জামাতের যে আকিদা রয়েছে আহুল সুন জামাতের আকৃদার পরিপন্থী আসুন কয়েকটা দরিদি তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে প্রথম দরিদ হচ্ছে যেমন আদম আল ইসাইতলাম সম্পর্ক থেকে মধ্যে বলেন একশো একুশা তোহা একশো একুশ থেকে একশো স্পষ্ট কথা অস্পষ্ট কোন কথা নাই আদম অবাধ্য হয়েছে তার প্রতি বালকের ফাগাওয়া সেক্ষেত্রে বিভ্রান্ত হইস আদম আ নির্দেশ দিয়েছেন যে জান্নাতের মধ্যে তোমরা জাননাতে প্রবেশ করো আদম এবং হাবুয়া আলি হিমাতাম এই দুজনকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা এই দুজন এখানে যা খুশি মানে যেভাবে খুশি তোমরা সেখান থেকে আহার করো তোমাদেরকে খাবার জন্য অনুমতি দিলাম কেমন কিন্তু এর সাথে একটু লাগাই দিয়েছেন কিন্তু ওরা হ্যা যারা এই গাছের কাছে যাবে এই প্যাচটার আগে যা মানে এলোমেলো হয় এখন শৈতান এসে এমন শয়তান এসে একটা পলিসি করলো সেই পলিসিটা হচ্ছে এই আল্লাহ কোশেন করে ইমানদার ব্যক্তিদের ইমানের মানে একটা দাবি রয়েছে সেটা হচ্ছে এই যাকে স্বীকার করা মেনে নেয়া বুঝে যাচ্ছে কিনা দেখে আপনারা পড়ছেন কিনা তিদি তৃতীয়ম্বর পর্যায়ে মনে হয় না এখানে মনে হয় এই বিষয় সম্পর্কে আলোচনা হয়নি এই বিষয় সম্পর্কে আলোচনা হয়নি সেটাকে মেনে নিবে আল্লাহর নামে কসম করে বলছে আমি তোমাদের জন্য সবচেয়ে বড় উপদেশ দানকারী আসলাম তারপরে উপদেশ দিয়ে বিভ্রান্ত করল বিপদে কি করলো বিভ্রান্ত এবং এটাকে আল্লাহ শুভান হবে তারা কোরআন এ মধ্যে বললেন যে এটি আদম আলী পক্ষ ভুল হয়ে গেছে এখন এটাকে দুনিয়ার কেউ যদি মানে শুদ্ধ বলেন শুদ্ধ হবে কিনা আপনি তো হবে কেন হবে না যেহেতু আলম এটাকে দিচ্ছেন এটাকে আশা করেছেন এখন আমাদের একদম উলামা ইকালাম বিশেষ করে যারা দেবন্ধী উল্লামাইকালাম আছেন না বুঝে কোরআন এবং আদিস না বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই গোষ্ঠী মনে করেন যে এখানে আদম আল ইসলাত ভুল করেন তো ভুল না করে শুদ্ধ কোনটা করেছেন আল্লাহ রবীন্দিন এবং আল্লাহ বক্তব্যের বক্তব্য নয় কোন লোকের তৈরি করে বক্তব্য নয় আসলামকে এই মিস্টেক এর উপর তাকে কন্টিনিউ করতে দিয়েছেন না আল্লাহ সোবাহ তাকে কি করলেন সতর্ক করে দিলেন এবং আদম আলী ইসাহাম সম্পর্কে বলে দিলেন আল্লাহ রবহাম আল্লাহ তারা তার তবা গ্রহণ করলেন এবং তাকে হেদায়ত দিলেন তাকে হেদায়ত দিলেন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবাহ মানে তাকে তহবা দিকে দাবিতে নির্দেশনা দিলেন তিনি তবা করলেন আল্লাহ সুবাহ তাকে এই অপরাধ থেকে তবা থেকে তবর মাধ্যমে তাকে ক্ষমা করে দিলেন এবং এই অপরাধের উপর আল্লাহ আব্বুল আলমিন তাকে সংশোধন করে দিলেন এই অপরাধ থেকে তাকে সংশোধন করে দিলেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীদের এই বিষয়টি হতে পারে কিন্তু এই বিষয়টাকে আল্লাহ সুবাহানুতালা পুরান মধ্যে আশা শব্দ দিয়ে ব্যবহার করেছেন এটা মূলত কবিরা নয় সবিরা এটা মূলত কবিরা গুনা নয় সবিরা গুনা কেন কবিরা গুনা নয় সবিরা গুনা আল্লাহর নির্দেশ অমান্য করলো কেন কেন ছবি এটার কারণ হচ্ছে আদম আলী ইসলাতামকে যে নির্দেশ দেওয়া হয়েছে আদম আসালু আসলাম সেই নির্দেশ সম্পর্কে মানে আল্লাহ আব্বুল আলমিনের নির্দেশ সম্পর্কে আদম আলী ইসলাত আসসালাম বুঝেছেন সেটা হচ্ছে আদম আলী সালাতাম মনে করেছেন যে আল্লাহ হবুল আলমিন সবকিছু তো খেতে বলেছেন এটাকে হয়তো আল্লাহ আবুল আলমিন বিশেষ কোন কারণে মানে খেতে নিষেধ করেছেন একটা বুদ্ধি দিল যে আমি কি আলম আদুল আলফুল যে আমি কি তোমাদেরকে এমন গাছের দিক নির্দেশনা করব না দেখাব না যেটা যে গাছের মানে গাছ থেকে ফল খেলে তোমরা এখানে ছিলস্থায়ী থেকে যাবে তাহলে মানে বিভ্রান্ত হলো কিভাবে বক্তব্যের একটা ইতিহাস ছিল ফলে এই ইস্তেহারটুকু মূলত ছগিলা গুণা ছিল বা ছোট গুণা ছিল যেটা আল্লাহবুল আলমিন পরবর্তীতে সংশোধন করে দিয়েছেন এরপরে কোরআনে কেহিমের অন্য আয়াতের মধ্যে সুবানমতারা এই বিষয় সম্পর্কে স্পষ্ট করেছেন আহ মুসা আলী হিসালের একটি ঘটনা সুরা ষোলো থেকে পনেরো থেকে ষোলো নম্বর আয়তের মধ্যে আল্লাহ স্পষ্ট করে আলোচনা করেছেন মুসা আলী মানে একটা চট মেরেই শেষ করে দিচ্ছে মানে একটা এমন এক থাপট মেরেছে যে থাপ্পের কারণে একেবারেই শেষ মানে সাক্ষাৎ মৃত্যু হয়ে গেছে স্পট ডেথ হয়ে গেছে মানে মুসা আলী ইসালাত আসলামের এই কাণ্ডটি মূলত একটা জঘন্যতম বিষয় ছিল এবং আল্লাহ ক্ষম করে দিয়েছেন ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কেন আপনি আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য কাজ করতেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে রসুলকে একটু রসুলকে একটু কি করলেন একটু মানে বর্ষনা করলেন খুব হালকা ভাবে বর্ষনা করেছেন খুব বিষয়টি স্পষ্ট হয়েছে এবং বুঝতে পেরেছেন পরবর্তী সময় সরুলাসম এই বিষয় সম্পর্কে আহ করেছেন আবার দেখুন সরুল্লাহ সাল্লাহ যখন বদলের যুদ্ধে একদম লোক বদলের যুদ্ধে একদল লোক যখন বন্দী হলো তখন রসুল্লাহ সাল্লা ইসলাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন এই ক্ষেত্রেও আল্লাহ রাবুল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে বচ্ছনা করেছেন এবং কোরআন করি আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে শহীদ মুস্তমের হাজিসের মধ্যে এসেছে আব্বাস রাজি আল্লাহন বর্ণনা করেন তিনি বলেন যখন তারা থেকে করল তারা রসুলাম আবি বাকি রাজি আল্লাহমা রসুল সাল্লাহাম আবু কর এবং উমর দুজন রাজি আল্লাহুমা এই এরা আপনার মানে চাষা তো আত্মীয় স্বজন এরা আপনার একেবারে কাছের মানুষ সবাই আত্মীয় স্বজন যারা আছে মানে আপনার পরিবারের লোক আরা আমি মনে করি যে তাদের কাছ থেকে আপনি ফি দিয়া কিছু বিনিময়ে টাকা নিবেন টাকা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দিবেন আলাল আর এই টাকা নিলে আমাদের উপর কাফেরদের একটা শক্তি হবে আমরা কাফেরদের বিরুদ্ধে আরো প্রস্তুতি নিতে পারবো এটা আমাদের জন্য উপকারী হবে ইসলাম এই দৃষ্টিবন্ধুর মধ্যে বক্তব্য দিলেন ইসলাম সম্ভবত মানুষ তারা তাদেরকে ইসলামের জন্য হিদায়িত দিতে পারে কারণ এদেরকে আজকে যদি আমরা ছেড়ে দিই তারা হয়তো এরা আবার ইসলাম গ্রহণ করে আসতে পারে ইসলাম গ্রহণ করে আসতে পারে না আসছে কিনা কেউ কেউ বলবেদ আল তার চাষা তিনি ফিরে আসছেন না ইসলাম গ্রহণ করেছেন ফিরে এসেছেন এবং এটা একেবারে ঐতিহাসিক বিষয় তাহলে বোঝা গেল যে আবুকো জেলাতে নিয়ে চিন্তা করেছেন সকালাম বললেন মা তারা ই আব্দাল হে আব্দুল খত্তাব তুমি কি মনে করো এই মত আমি পোষণ করি না লিনাব্দ্রী বা আনা কাহুম বরং আমি মনে করি যে আপনি আমাদেরকে সুযোগ করে দেবেন আপনি আমাদেরকে সুযোগ করে দেবেন লীলা আনা কাহু তাদের গরদান উড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করার তিনি সুযোগ করে দেবেন এটা আমি মনে করি কে বললেন এটা অমর উল খাত আল্লাহ বললেন এবং স্পষ্ট করে দিলেন আলি আকিলকাহ আলীকে আপনি আকিলকে হত্যা করার জন্য মানে সুযোগ করে দিবেন আকিল কিছু হত্যা করবে মানে একান্ত নিজের কাছের যার সবচেয়ে কাছের আত্মীয় যে আছে যে যুদ্ধবন্দী হিসেবে এসেছে তাকে হত্যা করবে এবং আলিকে দিবেন আকিলকে হত্যা করার জন্য আকিলকে জানতো হ্যাঁ হ্যাঁ না আবু তালেমের ভাই আবু তালেমের ছেলে আমি তাদের ছেড়ে মানে আলী তালে আকিল এবং তাকে বর্ণাকি বলতে ভুলছি কাহু আমি তার গদার উড়িয়ে দিব না আমি মতন কুফুর আছে না দিদু হা কারণ এরা কুফুরের মানে দিকে মানুষদেরকে আহ্বানকারী এবং ইমাম এরা হচ্ছে দিকে মানুষদেরকে কুফুরের নেতৃত্ব এবং নেতাসমূহ আর ইসলাম সেই মতের দিকে দাবিত হলেন ওলাম ইয়াহবি পলতো অমরুল খত বলেন আমি যেটা বললাম সেটা গ্রহণ না যখন পরের দিন হয়ে গেল এর পরের দিন যখন হল যেমন দুজনে বসে কাঁদতেছে এবং দুজনেই বসে আছে বলেন আমি প্রশ্ন করলাম আমি জিজ্ঞেস করলাম সাল্লাম আখবিল বুকা আমাকে বলুন যে কোন বিষয়ের কারণে কোন কারণে আপনি এবং আপনার সাথী অর্থাৎ আবুকরা জেলা আপনার দুইজন কাঁদছেন যদি মনে মনে করি যে এই বিষয়ে কান্নার বিষয় আছে তাহলে আমিও মিশিয়ে আপনাদের সাথে কানব কান্নার বিষয় থাকলে আমিও কানবো ওয়াইলাম আর যদি দেখি কান্নার কোন সুযোগ নেই এই কারণে আমি কাঁদছি তোমার বন্ধু তোমার সাথী অর্থাৎ আবুকাল গতকাল যে অভিমতটি দিয়েছে যে বন্ধুদেরকে ছেড়ে দেওয়ার জন্য বিনিময় নিয়ে এই অভিমতের কারণে যারা সাল্লাহ সাল্লাম বলেন যে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে এই গাছের একটা গাছের দিকে রসুল্লাহ ইশারা করে একটা গাছের দিকে রসুল্লাহ ইশারা করে বলছেন যে মানে এই গাছের সেও মানে এই যে গাস গাছকে মানুষ যেভাবে শাস্তি জন্য আল্লাহ সুন্দর করেছেন সুরে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ তারা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে কোন সুরের জন্য পনেরো জন্য এটি যে একদম লোককে তারা বন্দি করবে তারপর তাদেরকে ছেড়ে দিবে তাদেরকে হত্যা করবে না তাদেরকে হত্যা করবে না এভাবে কঠিন ভাবে আল্লাহ রবীন্দিনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে যদি আল্লাহ মানে না হতো তাহলে তোমাদেরকে কঠিন আজাব যন্ত্রণা আজাব তোমাদেরকে আক্রান্ত করতো তোমরা সে আজাবে পতিত হতে উল্লাহ সাল্লাম সাল্লাম তখন এই যে সিদ্ধান্ত নিলেন এটা কি শুদ্ধ ছিল না বলছিল আল্লাহ রবুল কোরআনের মধ্যে এটাকে বলে দিয়েছেন যে আগ্রহ করে কারণ বলে নিচ্ছেন সুতরাং এই এখান থেকে এটা ইস্তেহার ছিল রসুল উল্লাসমের ইস্তেহার ছিল এই যে বর্ণনাগুলো আমরা বললাম এই সমস্ত বর্ণনার মাধ্যমে যেটি প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে মানে নবী এবং পরে অথবা আগে নবী এবং কিছু কি হতে পারে ভুল হতে পারে এবং নবী এবং রাসুলগন এ ধরনের ভুল কি হয়েছে সাব্যস্ত হয়েছে নবী এবং রাসুল তো ধরনের ভুল সাব্যস্ত হয়েছে রসুল উল্লাস নষ্টমীর জীবন থেকে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে কিন্তু আমাদের হাতে সময় নেই এই আমরা আর সেদিকে যেতে পারছি না শaikhুল ইসলাম মুতায়্যিমাহু রাহমাতুল্লাহি মে যি ফাতাওয়াতিন শুবিচ 20 এর মধ্যে বলেন ওয়া আমমাতু মাইন কালু আন জুমহুরুল উলামা анnahum গাইরু মাসুমিনাল ইকরারি আলা আস কথা Shaikhul Islam মুতায়্যিমাহু রাহমাতুল্লাহি করেছেন যে समस्त উলামায়ে کرامের বক্তব্যের মাধ্যমে অথবা বেশিরভাগ উলামায়ে کرامের বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত সত্য কথা হচ্ছে এই যে নবীগণ সগীরা গুনার ব্যাপারে নিষ্পাপ বা মাসুম নন এই বলে সেগুলাই সেখানে উল্লেখ করে নিচ্ছেন প্রথম এই উম্মের মধ্যে রাফেবি হাত্তাউল বরং শিয়ারা এই কথা বলেছে যে নবীদের মানে এসমত শুধু মানে ইচ্ছাকৃত গুণের মধ্যে ইসমত নয় বরং মানে অনিচ্ছাকৃত বিস্মৃতির কারণে যদি কোন ঘটনা ঘটে যায় যেমন হয়েছে ঠিক আছে ইচ্ছা কিন্তু ভালো হয় নাই তাদের বক্তব্য হচ্ছে এই ভুলেও যদি কোনো কিছু হয়ে যায় সেগুলো নবীগণ মাসুম সেগুলো নবী ভুল ভুল হতে পারে না নবীদের শুধু ভুলের কথাই বলছে না বরং বলতেছে শুধু ভুল নয় আরও হচ্ছে কি যদি নবীরা নিজেদের পক্ষ থেকে কোনো জিনিস ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যাটাও তারা তাদের সেই ব্যাখ্যার ক্ষেত্রে তারা মাসুম নিষ্পাপ তাদের বক্তব্য সেখানেও মানে কোনো অবস্থায় ভুল ধরার বা ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই এই কথাগুলো তারা কেন বলেছে আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে শুধুমাত্র ওই তাদের যে ইমামরা রয়েছে ইমামদের এসমত সাব্যস্ত করার জন্য এখন আসুন যেটা সেটা হলো কোরআন এবং হাদিসে नबीकर जो बक्तव्य गो मैं सगिला गुणार क्षेत्र में बढ़ा कबिरा गुणार क्षेत्र में तरहतर कथा आलोचन जमा एक क्षेत्र एकदम लोक एक मन करेंदी तरसिला गुना हो जाए मन सगी गुणा नबी देते हुआ क्षेत्र रबी कर गुणा हिसाब से मानी ये भूल हल ना शुद्ध हल ये बुझे এই আমাদের দেশের একদম ওলামায়াম এবং দেহীকরাম বেশিরভাগই এই দুইটা বিভ্রান্তি তাদের মধ্যে দুইটি শোভা তাদের মধ্যে কাজ করে দুইটি বিভ্রান্তি দুটি শোভা তাদের মধ্যে কাজ করে প্রথম সোভাটি হচ্ছে এই যে আল্লাহ হবুল আলমী নবীদের অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। নবীদের অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এবং নবীদের অনুসরণ করার নির্দেশ এটা বুঝায় এটি বাধ্যতামূলক ভাবে বুঝায় অপরিহার্য দাবি এর যে अवश्य नबी देख जो कह मान का से क्या अनुसरण्य हत्या मन करें मानी हाँ सैफुल्लाई की अनुसरण करते अर्थ हो सबग अपन मिले नीब एगो सब अनुसरणज्यारबीगणर जो भूल हो जाए जो मन करबीर भूल हो তাহলে রবিদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ রাবুল আলম যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের সাথে সব কিছু থেকে মাসুম তাদের বক্তব্য নবীরা সব কিছু থেকে মাসুম এ কথা বলাটাই হচ্ছে মূলত মানে এটা হলো এর বক্তব্য বা এই কারণে মানে তারা এটাকে দলিল হিসেবে পেশ করেছেন বা এই সন্দেহটুকু পেশ করেছেন এই সন্দেহের উত্তরকে এই সন্দেহের উত্তর হচ্ছে নবীদেরকে অনুসরণ করতে বলা হয়েছে এবং নবীদের কোনো খাতা বা বিচ্ছুতি অথবা কোনো বিভ্রান্তিক বা কোনো ভুল মানে কোন ছবি গুণা এই ক্ষেত্রে আল্লাহ আব্দুল আলমিন তো তাদেরকে কি করবেন না তাদেরকে এটার উপর আল্লাহ আব্দুল আলমিন কন্টিনিউ করতে দেবেন না তাদেরকে আল্লাহ সংশোধন করে দেবেন যেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ সংশোধন করে দিয়েছেন সেটা প্রমাণিত হবে সেক্ষেত্রে সংশোধিত করতে হবে যেমন যেখানে তিন বাক্য তিনটা কাজ ছাড়া তাদের করেছেন দুনিয়ার কোনো আলমেটা বুঝে নেয় যে তিনটা হয়ে যাবে এটা বুঝছে কিনা ঠিক তাহলে অবস্থাতেই ভুলটাকে ভুল হিসেবে চিহ্নিত করতে পেরেছে ভুলটাকে শুদ্ধ হিসেবে বুঝে নাই। এটাকে অনুসরণ করার কোন সুযোগ নেই যে রসুল্লাহ সাল্লা ইসলাম ভুলে যেহেতু তিনটা কাজ তাহলে আমরা এই তিনটা করতে পারবো অথবা রসুল সাল্লা ইসলাম ভুলে যেহেতু পাঁচটা কাজ পড়েছেন আমরা পাঁচটা কাজ করতে পারবো এটা কেউ বলে তাহলে বুঝে যাচ্ছে যে রসুল্লাহ সাল্লাহাম অথবা লবুবঙ্গা যেখানেই কোনো কারণে হয়ে যায় যেখানে কোনো কারণে ভুল হয়ে যায় সেখানেই কি করেন সেখানে সংশোধন করে দেন এই জন্য সংশোধন করে দেওয়ার কারণে এটা স্পষ্টভাবে নবী এবং যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধিত হওয়ার কারণে ভুলটা গ্রহণযোগ্য নয় ভুলটা অনুসরণযোগ্য নয় সুতরাং এক্ষেত্রে কোন ধরনের কন্ট্রাডিকশন তৈরি হওয়ার সুযোগ নেই কন্ট্রাডিকশন আসার তৈরি তৈরি হওয়ার সুযোগ নেই তাই এই বিভ্রান্তিটুকু এই সভাটুকু গ্রহণযোগ্য নয় এটাকে গ্রহণ করার সুযোগ নেই দ্বিতীয় কি দ্বিতীয় সভাটি হচ্ছে এটি খুব ইম্পর্টেন্ট একটা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভ্রান্তি সন্দেহ আমি গুণাও করি তারপরে আমি আবার ভালো কাজও করি তাহলে মানে গুনাটা আমার মানে এখানে আমার যে একটা মানে পরিপূর্ণতা একটা মানে চারিত্রিক দিক থেকে এটা একটা ত্রুটিপূর্ণ এটা একটা ঘটতিহাস তাহলে বঙ্গ রাসুলকে আপনি ক্ষুদ্র করে ফেললেন এটা ওই এই সব আসতে পারে না এই সভাটুকু মানে একদম লোক মানে নবীর সম্পর্কে আপনি এই কথা বলতেছেন যেমন কেউ এটা প্রশ্ন উত্থাপন করতে পারে যে আপনি এটা বলছেন কিন্তু আর সম্পর্কে নবীর তাহলে নবী আপনি যেন কথা বললেন তো তাহলে এই সম্পর্ করে দিলেন আপনি আমি বলতেছি না এই শোভাটুকু গলত গলত হচ্ছে এজন্য যেহেতু ঘোড়াটা হচ্ছে মানে অপরিপূর্ণতা পরিপূর্ণতার ক্ষেত্রে একটা ঘাটতি কিন্তু এই ঘোড়ার সাথে যদি করে নেয় তাহলে এই ঘাটতি মিটিয়ে দেয় আসছে কিনা যেহেতু নবী সংশোধন করে দিচ্ছেন স্বয়ং আল্লাহ সংশোধন করে আল্লাহ এই জন্য যেহেতু পরিপন্থী নয় তাদের নবের ক্ষেত্রে রেসের ক্ষেত্রে তাদের যে ইসমত সাব্যস্ত হয়েছে সেই ইসমতের জন্য এটা মুনাফি নয় এটা বিপরীত কাজ নয় বা পরিপন্থী নয় এটাই বুঝে যাচ্ছে এটাই বুঝে যাচ্ছে তাহলে এখানে যে জিনিসটুকু স্পষ্ট হচ্ছে সেটা হলো যে গুণা হতে পারে যেহেতু আল্লাহবুলো ধরনের ক্ষতি বা অসুবিধা হবে না এবং আল্লাহ সমান হয় তারা তাদেরকে সাথে সাথে যেহেতু এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন সাথে সাথে যেহেতু এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন সুতরাং উম্মের তাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি আশার কোন সুযোগ নেই কোন ধরনের বিভ্রান্তি আসার কোন সুযোগ নেই এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা পোষণ করবো এবং এরপরে তিন নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করছি সেটা হল অনিচ্ছাকৃত কোনো কোন বিষয়ে কোন দুনিয়ামি কোনো বিষয়ে নবী এবং রাসুলদের কোনো ধরনের ভুল হতে পারে অনিচ্ছকৃতভাবে কোন ধরনের ভুল দুনিয়া বিভিন্ন হতে পারে নবী বংলা সুদের পক্ষ থেকে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে নবীয় একটি হাদিস এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে সেই হাদিসটি হচ্ছে বর্ণিত হাদিসের মধ্যে করেছেন যখন আসলেন তখন খেজুর করতেছে খেজুর গাছের মধ্যে খেজুর গাছের মধ্যে করতেছে এটাকে বলা হয় রাসুল্লাহাম এই বিষয় সম্পর্কে ধারণা ছিল না মানে এটা একটা উৎপাদন এবং মানে কৃষির সাথে সম্পৃক্ত একটা কাজ রাসুল্লাহাম তাদেরকে এটা নেগেটিভ করলেন নিষেধ করলেন রাসুল উল্লাহাল তোমার এটা না করলে বারো কিন্তু দেখা গেলো ওই বছর তামি না করার কারণে শেষ পর্যন্ত ফলন হলো একেবারেই কম ফলন হলো একেবারেই তখন সবাই রাসুল উল্লাহলামের কাছে আসলো এসে রাসুল্লাহামকে বললি রাসুল্লাহ যে আমরা আপনার কথার কারণে আমরা এই কাজটুকু করেছি এখন তো আমাদের ফলন কম হয়ে গেছে তখন রাসুল উল্লাহ সাল্লাহ স্পষ্ট করে দিলেন একেবারে স্পষ্ট করে দিলেন রাসুল উল্লাহামি মানুষ আরেক একজন লোক আছে রাসুল সালিস্লামকে মানুষ থেকে মানে অমানুষ বানানোর চেষ্টা করতেছে রাহুজুল্লাহ একটা বিভ্রান্ত গোষ্ঠী এমন একটি বিষয় যে বিষয়ে আল্লাহ রাসুল সালের যুগের সমস্ত কা ছিল কারো কোনো দিমত নেই যে বিষয়ে কোন ধরনের রাখতে পাচ্ছিল না আজকে একটা গোষ্ঠী এটা মনে করেন রাসুল সাল্লামাম মানুষ ছিলেন অথবা রাসুল সোল্লা ইসলাম অতি মানব ছিলেন এটা বিভ্রান্তিকর কথা ইমা আমি যখন দিনের ব্যাপারে তোমাদেরকে কোন বিষয় নির্দেশ দিব দিন পালনের ক্ষেত্রে আঁকড়ে ধরবে সেটাকে তোমরা গ্রহণ করবে ওই আমার তুকুম ভেষ ই মিলা যদি আমার পক্ষ থেকে এরা থেকে আমার অভিনত থেকে আমার চিন্তা থেকে যদি কোনো বিষয়ে তোমাদেরকে আমি কোনো বক্তব্য দিই তা ইন্যা আমি কেবল মাত্র মানুষ স্পষ্ট করে আমি কেবল মাত্র মানুষ আমার ভুলও হতে পারে আমার শুদ্ধও হতে পারে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাসুল্লাহ সাম দুনিয়ার ব্যাপারে মানে যদি কোথাও কোনো বক্তব্য দিয়ে থাকেন সেখানে কি রয়েছে এই ধরনের সম্ভাবনাও থাকতে পারে যেহেতু দুনিয়ার এই বিষয়গুলো সম্পর্কে দুনিয়ার লোকেরা বেশি অভিজ্ঞ এবং এটা অভিজ্ঞতার আলোকেই নির্ধারণ করা হয়ে থাকে যেমন আহ কোন জমি কতটুকু দাম দিলে কতটুকু দান হবে এটা একজন অভিজ্ঞ লোক যেভাবে বলতে পারবে আরেকজন মনে করেন কৃষিবিদ সেক্ষেত্রে এত মানে সুচারু এত সূক্ষ্ম হিসাব দিতে পারবে না এই জন্য নবীদের ক্ষেত্রেও ঠিক একই বক্তব্য সেটা হচ্ছে নবীরা এই সমস্ত ক্ষেত্রে নবীদের পক্ষ থেকে কিছু মানে ত্রুটি বিচ্ছুতি পারে তবে এই ত্রুটি বিচ্ছুতি গুণায়ের বিষয় নয় এই ত্রুটি বিচ্ছুটি যদি প্রমাণিত হয় নবী এবং তারা স্বীকার করে নেবেন এবং রসুল সেটা স্বীকার করে নিয়েছেন দেখেছেন কোন রবি কোন যুগে কথা বলে না যে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই করতে হবে তোমাদের আমি যেটা করছি সেটাই করতে হবে না এতে কারণ দুনিয়ার বিষয়ে যদি কোন কারণে ভুল হয়ে যায় তাহলে ওয়াজিব হচ্ছে তিনি যদি রবিও হন তাহলে তিনি কি করবেন যেটা হক যেটা সত্য যেটা সঠিক সেখান থেকে তিনি করতে হবে তাহলে এর মাধ্যমে আমরা যে জিনিসটুকু আমরা জানতে প্রথম মাস্টার জানতে পারলাম সেটা হচ্ছে আল এসমাতির রসুলের জন্য ইসমতের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে রসুলদের আকিদা নিয়ে আমরা প্রথম পয়েন্টে আমরা এই কথা বললাম যে নবী এবং রসুলকর মাসুম কিন্তু এই ইসমতটুকু আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য দিনের ক্ষেত্রে সারতের ক্ষেত্রে ওই রেত্রে আল্লাহ রবুল্লা আলমিন নিজঙ্কুশ ভাবে সাব্যস্ত করেছেন আর দুনিয়ার মানবিক যে দিকে আছে সেই মানবিক ক্ষেত্রে কখনো কখনো তাদের কিছু মূল তুতিবিচ্ছুটি হতে পারে যেগুলোকে আল্লাহ সুমানবাহ তারা ক্ষমা করে দেবেন এটা হলো প্রথম পয়েন্ট এটা হল কি প্রথম পয়েন্ট এরপরে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটা হল আল উম্মি মজুমুহাম মিনাল ইস্তিমায় দরায়রা উম্মতের কথা বলা হচ্ছে সামগ্রিক সামগ্রিকভাবে সামগ্রিকভাবে মুসলিম উম্মা উম্মতে মহাম্মদী সাল আলিউসালাম উম্মতে মহাম্মদী সাল্লাহ আলীমাম সামগ্রিক ভাবে তারা যদি কোনো একটা বিষয়ের উপর ঐক্যমতে পৌঁছে তাহলে সেটা কখনো বিভ্রান্তি হবে না এর অর্থ কি এক নম্বর হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে উন্মাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে উন্মাত বলতে মানে সমস্ত মানুষদেরকে বোঝানো হয় নাই উন্মাত বলতে বোঝানো হয়েছে মূলত এখানে ওই সমস্ত লোকদেরকে উন্মাতে যেই সমস্ত লোকেরা উম্মাতে যেই সমস্ত লোকেরা রাসুল্লাহ সাল্লা হাদি ছিল যে হৃদায়তের উপর সাল্লা রেখে গেছেন তার সাহাবিদের রেখে গেছেন সেই কিতাব এবং এখন কিতাব এবং সুনার বাইরে যারা চলে গিয়েছে যেমন ধুরুজ যেমন নুসাইর যেমন ইসমাইল ইয়া আগা খান ইয়া মানে এই যে মানে বিভিন্ন বিভিন্ন গ্রুপে যে মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে এখন এরা কি আদৌ এই মত এই বক্তব্যের মধ্যে তারা ইনক্লুড হবে কিনা না এই বক্তব্যের মধ্যে তারা ইনক্লুড হবে না কেন ইনক্লুড হবে না এর কারণ হচ্ছে তারা কিতাব এবং শূন্যার যে সহি মানহাজ রয়েছে সরল মানহাজ থেকে বিচ্ছুত হয়ে গেছে এখন তারা মূলত কখনো তারা কখনো হেদায়তের উপর ঐক্যমতে বসতে পারবে না হেদায়তের উপর ঐক্যমতে বসতে পারবে কারণ হেদায়তের মূল নীতি হচ্ছে কিতাব এবং শূন্য বুঝে আসছে হেদায়তের মূলনীতি হচ্ছে কিতাব এবং উম্মার মধ্যে ইনক্লুড হচ্ছে যারা কিতাব এবং সুন্না মানহাজকে অনুসরণ করবে যারা কিতাব এবং সূন্যায় মানহাজকে অনুসরণ করবে তাদেরকে বোঝা হয়েছে এবারে আরেকটি পয়েন্ট আলোচনা করব। সেটা হচ্ছে এই উন্মাতের মধ্যে মানে উন্মাতের সমস্ত ওরা মায়ের কেলাম সমস্ত আলেমরা যদি কোনো একটা বিষয়ের উপর ঐক্যমতে পৌঁছেন আর সেটা যদি কোরআ এবং হাদিসের বিপক্ষে হয় তাহলে এটা কি হৃদায়তের বিষয় হবে না কার্লাব হাসা এটা কিন্তু বোঝানো হয়নি হাদিসের মধ্যে মানে আমরা উন্মাতের সমস্ত আলেমরা একসাথ হলাম একসাথে বললাম যে ঠিক আছে সমাজে আসলে সুদের বিষয়গুলো অস্পষ্ট ছিল এখন আমরা বুঝতে পেরেছি যে সুদ এবং মানে লেনদেন মানে শেয়ার বাজার মানে ইত্যাদি যা আছে মানে সবকিছু লেনদেন এখন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এই লেনদেন গুলো মূলত জাহের সমাজের লোকগুলো বুঝতে পারে না। এই জন্য আমরা বললাম যে হ্যাঁ এই লেনদেন এই সমস্ত কারবার এগুলো জায়গ এগুলো না জায়গের কিছুই নেই আমরা একমত হয়ে গেলাম তাহলে এটা জায়জ হয়ে যাবো কিনা যদি এই একমত উন্মাদ পৌঁছে দেয় তাহলে বুঝতে হবে যে মানে এই উন্মাদের যারা একমত হয়েছে তারা ফাসাদের উপর একমত হয়ে গিয়েছে এবং তারা বিভ্রান্ত এবং কেমন পর্যন্ত উম্মাতের এই মাস আড়ার ক্ষেত্রে ঐক্যমত সাব্যস্ত হয়নি একজন লোক মনে করে থাকেন যে অমরুল খত্তার তারা নুন সময় বিশাখাত তারা বিয়ের উপর ঐক্যমত সাব্যস্ত হয়ে গেছে উম্মাতের অমরুল খত্তার জাতনের সময় উভয় তারা বিশ্বাস বলছেন আমার উন্মদ বিভ্রান্তির একমত হবে না বিভ্রান্তির একমত হবে না তাহলে হাজিস থেকে বুঝে যাচ্ছে স্পষ্ট ভাবে যে এটা যেহেতু উন্মদ বিভ্রান্তির একমত হবে না এটা বিভ্রান্তি নয় বরং এটা শূন্য হিসেবে সাব্যস্ত হয়ে গেছে এটা হেদায়ত হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে কিন্তু আগো কোন যুগে আসলে এই ঘটনা ঘটেছে কিনা প্রথম কথা হচ্ছে এই ধরনের যে রেওয়ায়ত গুলো বর্ণনা করা হয় তাকে এই রেওয়ায়ত গুলো সহি নয় একটিও সহি দিক থেকে সহি সাব্যস্ত হয়নি প্রথম কথা হচ্ছে এই দ্বিতীয় কথা হচ্ছে অনুম কর্তা কবি আল্লাহতাল খুব নিজেই অভিম কর্তা কবি আল্লাহতালয় জিনে কাহকে নির্দেশ দিয়ে কোনদিন অভিমা কবি নিজেও কি করে নাই ওভাই কাকের নেতৃত্বে জামাতে অংশগ্রহণ করেন নাই একদিন এসে দেখলেন যে জামায়াত লোকেরা নামাজ পড়তেছে সেই বোখা জাতের মধ্যে এসেছে দেখে খুব ভালো লেগেছে বলে হাজি বেদাত খুব সুন্দর দেখা যাচ্ছে অমর খপ্তাবতেছে বেদাতো খুব সুন্দর ভালো ভালো বেদাত মানে অমরুখ খত্তাবাদে দেখতে যে জামাতে করছে যে সুন্দর একটা কাজ হয়েছে ভালো একটা যেমন আমরা যদি একটা কাজ আপনি করেন আমি দেখি না মাসা আল্লাহ আপনার মুখ নজি আল্লাহ সেখানে আসেন নাই এই হাদিসের অমর বন্যন্ত্রী শহীদ বন্যা মন্ত্রী এসেছে অমর মু খত্তাব ন যখন বিশ দিন অতিক্রম করত নিজেই পালিয়ে কোন কিছুই নেই এবং এর বিপরীতে এটা সোল্লা সাল ইসলামের বিভিন্ন আদিজ সাব্যস্ত হয়েছে সরাতুল্লাহ আদিজগুলো সাব্যস্ত হয়েছে তাহলে বুঝা যাচ্ছে যে এটা ঐক্যমতের কোন বিষয় এখানে সাব্যস্ত হয়নি ঐক্যমতের বিষয় অবশ্যই উম্ম কে বলতে পারবে উম্মুল ওলাদ কাকে বলা হয় না একজন বলতে পারবেনা উম্মুল হচ্ছে কোনো ব্যক্তি মানে তার যদি দাসী থাকে ওই দাসির সাথে যদি তার শারীরিক সম্পর্ক হয় सम्पर्क हवर पर मानी दासी वाली मनिबेर केल्लाबीन दासी राखें दी ए दासी नहीं मर्यादा हो गुल वाल नाम दिए सन्तान मा जी सन्तान जनक हो गान मा हो गई दासी रेखा जाते कि এখন উমুল বলা এই উমুল কে সমস্ত উম্মার সবাই একমত হয়েছে এটাকে বিক্রি করা হারাম আর বিক্রি করতে পারবে না কারণ হচ্ছে কি বিক্রি করবে কিভাবে এখন তো সন্তান মানে যেহেতু মা হয়ে গিয়েছে এখন সন্তান তো তার মায়ের মালিক হয়ে যাচ্ছে এই কারণে সে স্বাধীন হয়ে যাবে অল্প কিছুদিন পর স্বাধীন হয়ে যাচ্ছে এই কারণে তাকে বিক্রি করার আর সুযোগ নেই এখন যেহেতু সন্তানের মা হয়ে গেছে তখন তাকে আর বিক্রি এই ব্যাপারে ওরা মায়ের সমস্ত উম্মা একমত হয়েছে এবং এটা বিশুদ্ধ অনুমোদন এখানে কোনো ধরনের রেখতলাপ কোনো যুগ হয়নি সাহাবিদের প্রত্যেক যুগেই এটা সাব্যস্ত হয়েছে যে অমুল বরাদ বিক্রি করা যায় তাহলে আর দাসত্ব উঠে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু তার সন্তানই এখন তার মালিক হয়ে যাচ্ছে তার সন্তানই এখন কি যাচ্ছে তার ওয়ারিশ হয়ে যাচ্ছে এখন সন্তান যখন ওয়ারিশ হয়ে যায় তখন এমনিতেই সে কি হয়ে যাবে এমনিতে সে স্বাধীন হয়ে যাবে এমনিতেই স্বাধীন হয়ে যাবে যেমন আপনি আপনার বাপের আপনার বাপ দাস আর আপনি হলেন মনে কোন কারণে আপনার আপনি কিনেছেন কেনার সাথে সাথে তিনি কি হয়ে যাবেন তিনি কেনার সাথে সাথে আজাদ হয়ে যাবেন আর আজাদ আপনি মুখে করতে হবে না বুঝে আসছে ইসলামের বিধান হচ্ছে কেনার সাথে সাথে তিনি হয়ে যাবেন বাপের মর্যটাটুকু ঠিক রাখার জন্য ইসলাম বিধানটুকু রয়েছে আসলে ইসলামের যে দেহাত্ম প্রথা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকে আমরা অনেকে এই বিষয় সম্পর্কে বিভিন্ন এই উম্মের সুনির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি কখনো মারস্ন নয় সুতরাং কোন পীর অথবা কোন ইমাম অথবা কোন দল অথবা কোন গোষ্ঠী অথবা কোন ফেরকা যদি তাদের এসব দাবি করে থাকে তারা নিরাপরাধ এবং তাদের কোনো গুণা নেই অথবা তাদের কোনো ভুল হতে পারে না আর বহু দোলাস আমরা একেবারে নিষ্পাপ মনে হয় যেন আল্লাহ আব্দুল আলমীর সাথে তাদের কোথাও গিয়ে কথা হয়ে গিয়েছে আর আল্লাহ বলে দিয়েছেন যে আপনি যে মাসারা দিবেন সেই মাসারাইজ হয়ে আর বাকি সব বাতিল নাজুবুল্লাহবিনে এই ধিষ্ঠতা পোষণ করা আমি মনে করি কোনো আলমের জন্য জায়েজ নেই এটা সবচেয়ে বড় ধিষ্ঠতা কারণ আল্লাহ আব্দুল আলমীর সাথে কথা বলে আপনি মাসারা দিচ্ছেন আপনি মাসারা দিচ্ছেন আপনার অনুযায়ী তিনি তার চেষ্টা অনুযায়ী সর্বুচ্ছ চেষ্টা করবেন শুদ্ধ এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফতোয়া দেওয়ার জন্য এটা হচ্ছে মূলনীতি এটা হল মূলনীতি এই জন্য কোনো ব্যক্তির জন্য কোনো নেই এবং কোন ব্যক্তির এই কোনো অবস্থায় যদি কেউ সাব্যস্ত করে থাকে তাহলে সে আহলোসুনতল জামাতের আকিদার পরিপন্থী করলো আর এই এইস সাব্যস্ত করে যদি কোন ব্যক্তির বক্তব্যের মাধ্যমে দলিল দেওয়া হয় থাকে তাহলে সেই দলিল বিভ্রান্ত আহলসুনতল জামাত আকিদার ক্ষেত্রে কি আমলের ক্ষেত্রেও কোনো ব্যক্তির বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করে না শুধু আকিদার ক্ষেত্রে নয় বরং আমলের ক্ষেত্রেও কোনো ব্যক্তির নিচক কোনো ব্যক্তির বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করবে না সেটাই মাভারী রহমতুল্লাহ রা বলছেন ইমাম শাহি অহমদুল্লা বলছেন অথবা অন্য কোনো ইমাম বলেছেন মানে এর উপর ভিত্তি করে আহ সহুল জামাত কখনো কোন দলিল গ্রহণ করবে না কোন দলিল গ্রহণ করবে না এবং সিটি কোন অবস্থায় জায়গ নেই এক্ষেত্রে আছে এক্ষেত্রে বিভ্রান্তি আছে প্রথম বিভ্রান্তি হচ্ছে হানাহিব একদুলা এ তাদের উসুলের মধ্যে এই কথা উল্লেখ করেছেন এটা এবং সেটা এই উসুল কার্খি এর উসুলের মধ্যে উসুল কার্খি যারা পড়েছেন তারা বলতে পারবেন উসুল কার্খ এর মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে কার্খি তার উসুরের মধ্যে মাঝহবের জন্য একটা মূলনীতি তৈরি করেছেন মাঝহাবের জন্য কি করেছে একটা মূলনীতি তৈরি করেছে তো মাঝহাবের এই মূলনীতি কি সেই মূল্যীতি হচ্ছে যে আমাদের ইমামের কোন বক্তব্য যদি কোন স্পষ্ট কোরআন এবং হাদিসের পরিপন্থী বিপরীত হয় কথাটা বুঝেন আমাদের মান সুখ সেটা গ্রহণয নয় তেমন অথবা কোরআন এবং হাদিসের এই বক্তব্য ব্যাখ্যাযোগ্য মহাউজাল ব্যাখ্যাযোগ্য অথবা মানে কোরআন এবং হাদিসের এই বক্তব্যটুকু মূলত ইমাম এর কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে এটি মূলনীতির পরিপন্থী আমাদের মূলনীতির পরিপন্থী আমরা এটা গ্রহণ করবো না এটা মানে এটাকে আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিব মানে হয়তো সেটা মানে হয়ে যাবে অথবা সেটা মানে ব্যাখ্যার ব্যাখ্যাযোগ্য হবে অথবা সেটা আমাদের উসুরের মূলনীতির পরিপন্থী সেটা আমাদের কাছে প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য নয় এই কোরআন এবং হাদিস ইমামের কাছে গ্রহণযোগ্য হবে না কি মূলনীতি আবিষ্কার করলেন আপনি যে মূলনীতির মাধ্যমে কোরআন হাদিসকে বাতিল করার চেষ্টা করতেছেন কোরআন হাদিসের মাধ্যমে আপনার মূলনীতিকে বাতিল করার চেষ্টা করা ছিল উচিত ছিল কোরআন হাদিসের মাধ্যমে আপনার মূলনীতিকে আপনি বাতিল করবেন কিন্তু পুরা উল্টা কাজ করলেন আপনি কোরআন হাদিসকে বাতিল করার চেষ্টা করলেন আপনার মূলনীতির মাধ্যমে এই মূলনীতি বড় ধরনের বিভ্রান্ত এই মূলনীতি বড় ধরনের বিভ্রান্ত এবং এই মূলনীতির কারণে দেখা গিয়েছে যে একজন লোক যখন হাদিস পায় বলতেছে হাদিস মানসু রফিয়া হাদিস মানসু কিসের ভিত্তিতে ওই যে মূলনীতি কারখিএতি হয়েছে মূর্নীতির ভিত্তিতে যেহেতু ইমামের বক্তব্য হাদিসের বক্তব্যের পরিবর্তী এবং হাদিস কি হবে হাদিস কি হবে খুব সহজ বক্তব্য খুব সহজভাবে আমরা হাদিসকে মেনে নিচ্ছি হাদিসটা আর মানসুখ না হলে সেটা দায়ী না হলে সেটা আমাদের কাছে প্রত্যাখ্যাত মানে ব্যাখ্যার আমরা ব্যাখ্যা দিব আমরা ব্যাখ্যা দিয়ে দিব কি ব্যাখ্যা দিবেনা এটা একেবারে ভিত্তিহীন বক্তব্য তো এই জন্য বলবো যে এই যে মূলনীতি এই মূলনীতিটা মূলত আলোচনীয়ত জামাতের এই যে মৌলিক মৌলিক মৌলিক মূলনীতির কথা আমরা আলোচনা করলাম এই মৌলিক মূলনীতির পরিপন্থী এটা শুদ্ধ নয় কারণ কারণ এই মূলনীতির মাধ্যমে আপনি একটি জিনিস প্রমাণ করতেছেন সেটা হলো প্রমাণ করতেছেন বাতিল তাহলে মাসুম বানাচ্ছেন অথচ বলেন নাই ইমাম সাফিও বলেন নাই ইমাম মালিকও বলেন নাই কোনো ইমাম কথা বলেন নাই তাহলে আপনি মূলনীতি আবিষ্কার করে ইমামকে আপনি কি করতেছেন মাহুরুম করার চেষ্টা করতেছেন মানে ইমামের বক্তব্য যে কোনো অবস্থায় ঠিক থাকবে কোরআন এমন হাদিসের গাড় কি বেঙ্গে জামাতের যেই মূলনীতি আমরা আলোচনা করেছি এই মূলনীতির পরিপন্থী আজকে মনে হয় আর আলোচনা হবে না যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে আমরা এই মূলনীতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা আজকে আলোচনা করতে পারলাম না ইনশা আল্লাহ চেষ্টা করবো আমরা বাকি আছে সেগুলো যখন আলোচনা করব চেষ্টা করবো যে কথাগুলো বাকি রয়ে গেছে সেগুলো শেষ করার জন্য আহ আশা করি আমার মনে হচ্ছে যেন বিষয়গুলো একটু আমি প্রথমেই বলেছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো কি একটু উপরের আলোচনা সেগুলো আহ মানে আকৃতার মৌলিক বিষয়গুলো জানলে আকিদার যার মূল বিষয়গুলো জানলে তাহলে তবে আহ মানে কঠিন হলে তিনি আরো জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারা আহ পারে কোন নাই মহান আল্লাহ বলেন তোমাদের বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দিব যারা আমার ইবাদত অহংকার করে তারা ইবাদত অহংকার করে অচির যাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে আল মুমিন হ্যাঁ হ্যাঁ যারা আপনি এখানে প্রশ্ন করেছেন যে যারা অহংকার করে ইন্দা জিন্তা বীরু নানের বাজাতে আল্লাহ করার এখানে অহংকার দ্বারা বোঝানো হয়েছে এবাদতের চেয়ে নিজে মনে করে যে আমি যেটা করলাম সেটাই শুদ্ধ আল্লাহর নির্দেশকে আল্লাহ রব্বুল আলমিন গুলামীকে মেনে না নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতকে মেনে নানিয়ে তারা নিজেদের খাহেসের অনুসরণ করে अनुसरण करना माना मूलत अहंकारादे बरत रखे एबाद करना देश पीर साहेबा जे ते दिखे दावा दिए दल भारी करेपारे मानुदे सतर्क करते दावत तो अल्लाहर दिखे दावत करीम्य मध्य बक्त दावतु आल्ला दिखे दावत होते दुख जनक विषय हमसे बर्तमान समस्त दावत हो जाए शख्सा দাওয়াত হচ্ছে ব্যক্তির দিকে দাওয়াত হচ্ছে দলের দিকে দাওয়াত হচ্ছে জামাতের দিকে দাওয়াত হচ্ছে গোষ্ঠীর দিকে দাওয়াত হচ্ছে আমার চিন্তাধারার দিকে আমি আমার পকেটে লোকদেরকে একত্রিত করতে চাই যদি কোনো ব্যক্তি সত্যিকার করার এবং শূন্যার দিকে আমাদেরকে আহ্বান না করে কোনো দলের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমি আল্লাহর পছন্দ করছি সেটি দাওয়াত ইলাদেশ এবং এই দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত নয় সেটা যেই ধরনের দর্ভ রাখার সেটা যে ধরনের দল হোক না ইসলামে এই ধরনের দলের সামান্যতম কোনো অনুমতি অনুমোদন নেই এই ধরনের দল উপদলে ইসলামকে বিভক্ত করা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী ইসলাম কঠিন ভাবে নিষেধ করেছেন আল্লাহ আবুল্লাহিন কোরআনের মধ্যে কঠিন ভাবে এই বিষয়গুলো নিষেধ করেছেন যেখানে আল্লাহ আন সেখানে বলেছেন ওলা ওলা এত রাখু সেখানে দল ফেরকাবন্দি থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে অথচ মানে আমরা দল আবিষ্কার করতেছি আরো দল আবিষ্কার করতেছি আর কত দল করবো আর কত দল করবেন এত দল করার কারণটা থেকে। মানে এর কারণ একটাই সেটা হচ্ছে দল করার সুবিধা হচ্ছে হয়তো আমার আমার স্লাহাদ অর্থনৈতিক সুযোগ সুবিধা অথবা আমার পোস্টের সুযোগ সুবিধা যেমন আমি যদি এখন একটা দল করি তাহলে আপনার সবাই আমাকে একটা আমির বানা দিবেন ঠিক না এখানে যারা আছেন হয়তো যে একজন বিরোধিতা করতে পারেন কিন্তু বা অধিকাংশ মনে করি যারা সবাই দল করছে এটাকে আমরা সবাই মেনে নিয়ে তারপরে ওনাকে আমির বানিয়ে দিই এখন আমি আমির হয়ে একটু মোটা হয়ে বসে গেলাম এই আর মানে এটাই উদ্দেশ্য এছাড়া আর কিছুই না এছাড়া আর কিছুই না এই সমস্ত দলাধলির মধ্যে এগুলো আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা হচ্ছে না এই জন্য পীরবাদের দিকে যারা আবিষ্কার মানুষদেরকে আহ্বান করতেছে তবে এটা একটা একান্ত পীরবাদের দাওয়াত এটা বেদাতে দিকে দাওয়াত বেদাতে দিকে মানুষদেরকে দাওয়াত এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে দাওয়াত ইদাল্লাহ যদি না হয় তাকে এই দাওয়াত দাওয়াত নয় ইসলামী দাওয়াত নয় সুতরাং এই সমস্ত ক্ষেত্রে মানুষদেরকে সচেতন করতে হবে যে আপনি যে দাওয়াত দিচ্ছেন আদৌ কি আপনার দাওয়াত কি তা ব্রিগের দিকে দাওয়াত না ইসলামের দিকে দাওয়াত যদি ইসলামের দিকে কোরআন এবং যদি আপনি ইসলামের দিকে দাওয়াত দেন তাহলে কোরআন এবং হাদিস পড়ার জন্য আপনাকে বলা হবে কোরআন এবং হাদিস পড়ে আপনি সমৃদ্ধ হতে পারবেন তারপরে আপনি হেদায়ত লাভ করতে পারবেন দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে অল্লাহ আলম আর কি প্রশ্ন আছে প্রশ্ন কমাই দেন শেষ করে দেন যেতে হবে নিজের অহংকার দূর করার বিষয়ে কোন দোয়া করা যায় কিনা না জানাবেন অহংকারের ব্যাপারে দোয়া রয়েছে রসম উল্লাহামুল ইসলাম অহংকার থেকে আল্লাহ কাছে আশ্রয় চেয়েছেন সুতরাং আল্লাহ অহংকার থেকে আশ্রয় চাইবেন তারপর অহংকার মানে যেই সমস্ত কারণে এটা আমরা এখানে আলোচনা করেছিলাম আমার তো মনে হয় আলোচনা হয়েছে অহংকারের আমাদের এখানে আলোচনা করেছিলাম না কোথায় আলোচনা এখানে এই বৈঠকে আমার মনে হয় অহংকার এবং আত্মবৃত্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি হয়তো অহংকার সম্পর্কে অথবা আত্মপ্রীতি সম্পর্কে এই দুটার চিকিৎসার উপর আমরা আলোচনা করেছি কারণ এই যে রোগগুলো রয়েছে ভিতরে যে রোগগুলো রয়েছে এইগুলোর চিকিৎসার উপর আমি দীর্ঘদিন থেকে আলোচনা করে আসতেছিলাম উত্তরাতে এবং একদিন মানে একটা সুযোগে এর মধ্যে একটা মানে আলোচনা আমরা ঢুকিয়ে দিয়েছিলাম যেখানে আসলে অহংকার এবং আত্মপ্রীতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে চিকিৎসাগুলো আছে নবী সাল্লা উল ইসলাম যে চিকিৎসা দিয়েছেন সেই চিকিৎসাগুলো আমরা আলোচনা করেছিলাম খুব ইম্পর্টেন্ট এই চিকিৎসাগুলো নিতে হবে আমরা তো চিকিৎসা মানে শুধুমাত্র মানে গায়ের মধ্যে মানে বিচি পেচরা উঠলে এগুলো চিকিৎসা নিচ্ছেন জ্বর উঠলে চিকিৎসা নিচ্ছেন কিন্তু এই যে অন্তর মানে শেষ হয়ে যাচ্ছে অন্তরে হাজার রকমের রোগে রোগাক্রান্ত হয়ে মানুষগুলো নিজেদের সব করে দিচ্ছে ইমান আঁকিটা নষ্ট হয়ে যাচ্ছে আমার নষ্ট হয়ে যাচ্ছে এমনকি শারীরিক ভাবে শেখুল ইসলাম কাজ মাহমুদুল্লাহ তেব্বুর নবীর মধ্যে উল্লেখ করেছেন কারণ আমরা গুলো লুব যে রোগগুলো আছে অন্তরে মানুষ তখন হয় মানুষ যখন মেন্টালি সমস্যাগ্রস্ত হয় তখন আস্তে আস্তে তার শারীরিক অন্যান্য রোগও দেখা দেয় এটা আধুনিক বিজ্ঞান এবং আধুনিক সায়েন্স এটাও প্রায়েন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা অসুস্থ হচ্ছি করছে না এই চিকিৎসাগুলো খুবই প্রয়োজন এবং সেগুলো আমাদেরকে জানতে হবে জানার চেষ্টা করতে হবে আল্লাহ রাবুল কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় যে রসুল আসলাম সে মমিন নয় সে মুমিন নয় সে মুমিন নয় এরূপ বক্তব্য যাদের সম্পর্কে এসেছে তারা কি মুসলিম নয় না মুসলিম তারা কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা মুমিন নয় খেয়াল রাখতে হবে মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য রয়েছে তারা মুসলিম কিন্তু তাদেরকে ইমান তাদের নফি করা হচ্ছে আর ইমানে যে নফি করা হয়েছে আহ হামিদুবাজির রহমতুল্লাহ বলেছেন যে এখানে ইমানে নফি করার উদ্দেশ্য হচ্ছে ইমানের পরিপূর্ণ নফি করা হচ্ছে একেবারে পরিপূর্ণ ইমানকে নি করা দেওয়া হয়নি মানে ইমানের আসলকে নি করা দেওয়া হয়নি ইমানের আসলকে এখানে নিষেধ করা হয়নি বাদ দেওয়া হয়নি বরং ইমের পরিপূর্ণতাকে বাদ দেওয়া হয়েছে ইমের পরিপূর্ণতা তা না হাজা ওসল্লাহ বিহিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহাবিহি